বাংলা মানবতা সমাধান রাহিম আলহাম রিনবীন সমস্ত প্রশংসা জিয়া ফকরবুল আলমিন কিয়মত করবেন এবং সেই দিন প্রত্যেক মানুষের বিচার হবে সালাত এবং সালাম নাজিল হকি নবী মাহমুদুর রাসুল্লাহ আসালামের প্রতি যিনি ক্যামতের দিনে হাউজে কৌসারে হবেন এবং হাউজে কৌসারের পানি তাঁর ওম্মদকে দেবেন আল্লাহম সাল্ল আলীহ আল্লাহ বারিক আলীহে সম্মানিত ভাতৃমণ্ডলী আপনাদের সামনে পরকালের প্রতি ইমানের আরেকটি ইশোর আজকে পেশ করব আর তা হচ্ছে সিঙ্গায় ফুতকার দেওয়া সিংহায় যখন ফুতকার দেওয়া হবে তখন পৃথিবী ধ্বংস হবে এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করছেন যে সিংহায় ফুৎকার দেওয়া হবে অনিকা ফিসুর সিংহায় সুরে ফুক দেওয়া হবে এই যে সিংহায় ফুৎকার দেওয়া হবে আল্লাহ পাক কে ফুৎকার দেবেন কথা উল্লেখ করেননি করিম সালামের মুখে রেখেছেন এবং আল্লাহ তিনি সিঙ্গায় ফুৎকার দেবেন কে আমি কিন্তু আল্লাহর ফেরেস্তা কত আল্লাহ পাকের অনুগত যে সিঙ্গাকে নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন এই সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে কয়টি এ সম্পর্কে আলমাই কিরামদের তাফসির কারদের বিদ্যানদের দুটি মত রয়েছে একটি মত হচ্ছে যে সিংঘায় দুইবার বার দেবেন ইসরাফিল আলী হিসাল মহান আল্লাহ দুইটি ফুৎকার কথা উল্লেখ করেছেন তবে আরেক দল বলছেন না তিনটি ফুৎকার দেওয়া হবে কোরআন কেরিমা আল্লাহ ফখরুল আলমিন এর সাদ করেছেন এই সুরায় জুমারে অনফেসুরে সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যে কেউ আছে বেহুশ হয়ে পড়বে হুশ হারা হয়ে যাবে মৃত্যুবরণ করবে তাহলে এই সিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত ফেরিস্তার কথা আল্লাহাক যেমন বলছেন আসমানে যারা আছে অর্থাৎ ফেরিস্তা জমিনে যারা রয়েছে অর্থাৎ মানুষ এবং জিন এবং যত প্রাণী রয়েছে সব কিছু বেহুশ হয়ে যাবে মারা যাবে শেষ হয়ে যাবে এবং পৃথিবীর যে সিস্টেম রয়েছে আসমান জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র গ্রহ যা কিছুই রয়েছে সমস্ত কিছুর সিস্টেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ফাকরাবুল আলমিন আর একটি আয়াতে আর একটি সিংহ আর একটি ফুৎকারের কথা উল্লেখ করেছেন এই জন্য কিছু আলমারা তিন ফুৎকারের কথা বলেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওই আয়াতে অনুফেখা ফির সুরে ফিল ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যারাই রয়েছে তারা ঘাবড়িয়ে যাবে এখানে ঘাবড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে তারা বলছেন যে একটি হচ্ছে নাফাতুল ফাজাহ এমন একটি সিঙ্গায় ফুৎকার হবে এটি হচ্ছে প্রথম যেটি এই আয়তে উরমোহন আল্লাহ আকরবুলি উল্লেখ করেছে সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যে কেউ আছে সব ঘাবড়িয়ে যাবে যে হইল কি আতহিন এবং আল্লাহ আল্লাহাকের কাছে অনগত হয়ে উপস্থিত হবে কারো উপায় নেই যে কেউ আসবে না লুকিয়ে থেকে যাবে এরকম হবে আল্লাহ করেছেন দ্বিতীয় সিঙ্গার ফুতকার যারা তিনটি বলেছেন বলছেন যে ঈশ্বরাজুমারের কথা তারা বলছেন যে মানে দ্বিতীয় সিঙ্গার ফুতকারে মানুষ সমস্ত বেহুশ হয়ে মারা যাবে প্রথম ঘাবড়িয়ে গিয়েছিল আর সবকিছুতে গোলযোগ শুরু হয়েছে পৃথিবীর দ্বিতীয় এতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এ হচ্ছে দ্বিতীয় ফুৎকার ফাশায়েকানফি সামাওয়াত অমানফিল আর ইল্লা মনসাহ আল্লাহ তবে আল্লাহ যাকে চাইবেন যদি আল্লাহ ফাকর্বুল আলমিন ফেরিস্তাদের কিছু ফেরিস্তা সম্পর্কে চান অথবা আল্লাহ ফাকর রব্বুল আলমিন যার সম্পর্কে চান মান আল্লাহ বলা হয়েছে কিন্তু এর স্পষ্ট কোনো ব্যাখ্যা কে তা হবে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের ইল্লার মধ্যে তা আল্লাহাক বলেননি বা তা রসুল সাল্লা সাল্লাম বলেননি এটি হচ্ছে নাফখাতুল বাস পুনরুত্থানের ফুতার ফায় কেয়াম তখন মানুষ জাতি মান হবে নিজ নিজ কবর থেকে মাটি থেকে কেয়ামত যখন কয়েম হয়েছে সেই সময় যে যত লোক ধ্বংস হয়েছে তারা নিজ নিজ মৃত্যুর স্থান থেকে ধ্বংস হওয়ার স্থান থেকে কেয়ামন দণ্ডায়মান হবে এবং এদিক সেদিক তাকাবে যে কোথায় যেতে হবে কি করতে হবে এই হচ্ছে সিংহাই ফুৎকার কথা যা কোরআনে কারিমে আল্লাহ আল্লাপা করবুল আলমিন উল্লেখ করেছেন তাহলে আখেরাতের প্রতি ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিংঘাই ফুতকার ইসরাফিল আলিয়াসাল্লাম দেবেন দুইটি হোক অথবা তিনটি হোক আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সিঙ্গাই ফুৎকার হবে এবং তার মাধ্যমে ঘোষণা হবে যে পৃথিবী ধ্বংস এবং সবকিছুই ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় বা তৃতীয় সিঙ্গাই ফুৎকারে কেয়ামতের মাঠে সকলে হাজির হবে এই কেয়ামত কেয়ামত মানে যা কিছু অনুষ্ঠিত হবে আল্লাহ ফেকর আব্বল আমি সামনে অথবা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া কামা থেকে কেয়ামা আল্লাহ ফাকরাবুল্লা আলম এই কিয়ামতের কথা কোরআন করিমের অনেক আয়তে উল্লেখ করেছেন তার মধ্যে একটি সুরার নামই রয়েছে মহান আল্লাহ এই সুরার প্রথম আয়াতের সাদ করেছেন আল্লাহ শপথ করি কেয়ামতের দিবসের আল্লাহ পাক তাহলে কিয়ামতের দিবসের কসম করেছেন আল্লাহ ফাকরাবুল্লা আলম তার সৃষ্টির মধ্য থেকে কোন কিছুর গুরুত্ব দেখানোর জন্য কোনো বিষয় বা বস্তুর গুরুত্ব দেখাবার জন্য কসম করে থাকেন পক্ষান্তরে বান্দাকে বলা হয়েছে যে তোমরা তোমাদের রবের একমাত্র কসম করবে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা এটি হচ্ছে বান্দার জন্য যে বান্দাকে বাদত বন্দীর দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য শির আল্লাহ ফকরাবুল্লা আলমিন সৃষ্টির গুরুত্ব দেখার জন্য কখনো আল্লাহ রাতের শপথ করেছেন কখনো দিনের শপথ করেছেন কখনো ভোরের ফজরে শপথ করেছেন কখনো আসরের শপথ করেছেন আল্লাহ ফকরাবুল্লা আলমী কিয়ামতের দিবসেরও শপথ করেছেন যেই দিন চূড়ান্ত ফয়সালা হয়ে যায় পৃথিবীতে যতই বিচার করা হোক না কেন যতই আদালত কায়েম করা হোক না কেন চূড়ান্ত এবং সুবিচার হবে না আল্লাহ করবেন অবসর দিয়ে দেন সারা জীবন অবসর দিয়ে দেন নবী করিম সাল্লা সালামের একটি হাদিস রয়েছে আল্লাহ ফাকর রব জালেমকে ছাড় দেন অবসর দিন কিছুদিন ঢিল দিয়ে দেন ইউলেথু আল্লাহ যখন ধরে নেন আবার ছাড়েন না তাকে আল্লাহ পাকের কঠোর পাকড়াও চলে আসে সুতরাং আল্লাহ পাকের শাস্তি থেকে সবসময় সতর্ক থাকতে হবে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ পাকের এ বাদদন্দির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল আল্লাহ ক্যামতকে উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ সময় নামুর সাহা আল্লাপাক রাব্বুল আলমিন বলছেন নবীকে যে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে আসা মানে এই ক্যামতের গুরুত্বপূর্ণ সময় যে সময় ভয়ঙ্কার সময় সেই সময় সম্পর্কে জিজ্ঞাসা করে কখন তা অনুষ্ঠিত হবে এর আলোচনার সাথে হে তোমার কি সম্পর্ক কোন দিনে হবে কোন সালে হবে কতদিন পরে হবে এই আলোচনা তোমার আলোচনা নয় এটি তোমার বিষয় নয় তোমার জ্ঞানের বিষয় নয় তোমাকে জানানো হয়নি এলা রব্বে কামন তাহাহা এর চূড়ান্ত ফায়সালাম এবং এর চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার রবের কাছে রয়েছে এরা আরব্বিক মন্ত কেয়ামতের দিন অবশ্যই হবে যেই দিন সমস্ত মানুষ এবং জিন ক্যামতের মাঠে বিচার দিবসে হাজির হবে এই বিচার দিবসে উপস্থিত হওয়া এই ক্যামতের দিনকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম হতে পারবে না সব কিছুই যদি মানে আর যদি পরকালে সন্দেহান হয় তাহলে মুসলিম হতে পারবে না কিছু কাফের সম্পর্কে সত্য নিজের জাতের কসম করে বলছেন কাফেরদের এই ধারণা তাদেরকে উঠানো হবে না এই পুনর্জনম চলতে থাকবে অথবা কিছু হবে না মাটিতে সরে যাবে আর কোনো কিছুই হবে না যা কিছু করে গেলাম অন্যায় করে গেলাম কিন্তু কোন বিচার হইল না সৎ কাজ করে গেলাম তবুও কিছু পেলাম না এমনটা হবে না এটি আল্লাহ রবীন্দ্রের হেকমতের পরিপন্থী কথা আল্লাহ চূড়ান্ত করবেন এবং সেখানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক দাঁড়িয়ে পাল্লা কায়েম করবেন সেখানে স্পষ্ট হয়ে যাবে যে সৎ কেমন সম্মানিত হলো দেখো আর অসৎ লোকেরা তাদের কি কুপরিণাম হইলো এবং কি শাস্তি পেল তাও দেখে নাও জান্নাতিরা জাহান নামেদেরকে অবলোকন করবে দেখবে এবং পাপিষ্টদের যে দুর্দশা তা দেখবে এবং আল্লাহ পাকের আল্লাহাকের সুক্রিয়া করবে আর পাপেরা জান্নাতিদের নিয়ম দেখবে দেখে অবস্থা তারা বড় হাই আফসুস করবে কিন্তু সেই সময় আর আফসুস করে লাভ নেই আল্লাহ ফাকর্বুল আলম যেন আমাদেরকে সৎকর্মশীল হওয়ার তফিক দান করেন এখানে আপনাদেরকে অল্প সময়ের জন্য বিরতি দিয়ে আবার কিছুক্ষণ পরে আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি আল্লাহ ফাকর্বুল আলম যেন আমাদেরকে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 with Zakna my name is Rustan and thank in it kon I must sacrifice my life and my death are all for Allah sustainer of the world Dekho chamatkar shishura kal sandat 6 tay apuno हाथ राशि देखे भाग्य परीक्षा करते देखारिक आदर्श परवर्ती अनुष्ठान पीछे বলছিলাম ক্যামতের দিন সম্পর্কে পরকালের প্রতি ইমানের মধ্যে বিভিন্ন যে পরকালের স্তর রয়েছে তার মধ্যে একটি স্তর হচ্ছে পুনরুত্থান মৃত্যুর পরে ওঠানো আল্লাহ ফাকর আব্বুল আলমেন মৃত্যুর পরে উঠাবেন এর দলিল প্রমাণ যেমন আল কোরআনে রয়েছে রসুল্লা সাল্লামের হাদিসে রয়েছে এমন যুক্তিও বলে যে আল্লাহ মানুষকে একদিন উঠাবেন এবং একজন এবং তার ওপর যে জুল হলো তার কোন বিচার হল না আর একজন জালেম সারা জীবন জুলম করে চলে গেল তার কোন শাস্তি বিচার হল না এটা অযুক্তিক সুতরাং আল্লাহ ফাক রবুল্লা আলমিন এমন একদিন অনুষ্ঠিত করবেন যেই দিন मर विचारजलम के बदलामशील्ला आलमीन यम जजा कायम करब से दिन इस समस्त कि पुनरुत्थान सम्पर्य आल्लाब्बुल्ला आलमीन बोलने अवश्य लातुबा अवश्य तुम्हारे उठान আল্লাপাকের কাছে আশা রাখবেন যে আমার ভালো কাজ কাউকে জানাবার প্রয়োজন নেই আমাকে যিনি দেবেন তিনি জানতে পারছেন এবং কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে অন্যায় কাজ করে পাপ করে জোলম অত্যাচার করে আল্লাহ পাক রব আলমিনের বিরুদ্ধাচরণ করে ফরোজ অজেব ছেড়েই হোক আর হারাম কাজ করে হোক আর কুফরি করেই হোক অথবা উচিত আল্লাহ পাক রবুল্লা অবশ্যই একদিন হিসাব নেবেন এবং উঠাবেন যা কিছু তোমরা করেছ অবশ্যই আল্লাহ জানিয়ে দেবেন দেখিয়ে দেবেন আল্লাহ এটি আল্লাহর জন্য কোনো মুশকিল কাজ নয় বরং অত্যন্ত সহজ আল্লাহ ফক্রব্বুল আলমিন এই পুনরুত্থান সম্পর্কে একাধিক আয়াতে বলেছেন যে প্রথম সৃষ্টি করা বেশি মুশকিল কাজ না দ্বিতীয় সৃষ্টি কাজ যদি মুশকিলই ধরেন আল্লাহর জন্য কোনোটি মুশকিল নয় প্রথমটাও মুশকিল নাই কিন্তু যদি মানুষের দিকে তুলনা করে ধরা যায় মানুষকে বোঝানোর জন্য যে একটা কাজ প্রথমবার যে করা হলো সেটা বেশি কঠিন না দ্বিতীয়বার করাটা কঠিন যে ব্যক্তি প্রথম করতে পেরেছে সে দ্বিতীয়বার আরো সহজেই করতে পারবে আসব আল্লাহ আলামিন জন্য কোন মুশকিল না আল্লাহ ফাকর্ব আলামিন প্রত্যেককে উঠাবেন এবং প্রত্যেককে শুধু হুকুম করবেন এমরু ইহু কোন فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون الله پاک رب العالمین صد আদصحابে যে হয়ে যাও হে মানুষ তুমি একত্রিত হয়ে যাও হে মানুষের হাড় হাড়ি একত্রিত হয়ে যাও আত্তা তার শরীরে চলে আসো জীবিত হয়ে আল্লাহ পাক رب العالمین দরবারে কিয়ামতের মাঠে উপস্থিত হবে ওই ব্যক্তির কথা সহিহ বুখারী রিওয়াতে রয়েছে অন্যান্য হাদিসে রয়েছে যে যেই ভীত হলো যে আল্লাহ করবেন আমি দেখো এজা আনা মৃত্যু যখন আমি মরে যাব তখন ফাহারি কুনি আমাকে জ্বালিয়ে দিও যেই দিন ভালো বাতাস বইবে সেই দিন বাতাসে আমার ছাইগুলিকে পিসে উড়িয়ে দেবে কিছু উড়িয়ে দিবে। সমুদ্রে নদী নালাতে কিছু স্থলে এমন ভাবে উড়ে যাবে যে আল্লাহ ফেকরাবুল্লা আলমিন আমাকে ধরতে পারবেন না যদি আল্লাহ আমাকে ধরে নেন তাহলে এমন আজাব দেবেন যে এইরকম আজাব আর কাউকে দেবেন না সুতরাং আমাকে এই কাজ করিয়ে তোমরা ছেলেরা তাই করলো তার মরার পরে তাকে জালাললো জালার পরে তার ছাইগুলিকে বাতাসের দিনে জগিয়ে দিল আল্লাহ পেকরাবুল্লাহ আলামিন আদেশ করলেন বাতাসকে যে তার ছাইগুলিকে একত্রিত করো সবগুলি একত্রিত হয়ে গেল আদেশ কেন করেছিল তোমার ছেলে মেয়েদেরকে আর তুমি এই কাজ কেন করলে সেই ব্যক্তি বলে মা ইয়া রব্বি হে আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজ করেছি আল্লাহ শেষ জীবনে আমি বুঝতে পারলাম যে আমি খুব ভুল করেছি যদি আল্লাহ ধরে নেই তা আল্লাহ আমাকে এমন আজাব দেবেন যে দুনিয়ার কাউকে আমি কি করেছি আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ ফাকরুল্লা আলম মাফ করে দিবেন তাহলে আল্লাহ ফাক সর্ব অবস্থায় মানুষকে নিয়ে আসতে পারবেন সেই কিয়ামতে আল্লাহ পাক অবশ্য পুনরুত্থান করবেন প্রত্যেকের এবং আল্লাহ পাক তার দরবারে হাজির করবেন আমরা বাস্তবেও দেখতে পাই যে সব ঘটনা বাস্তবে ঘটেছে আর সেই ঘটনা গুলির কয়েকটি ঘটনা করা আল্লাহর আলমিন উল্লেখ করেছেন মৃত্যুর পরে জীবন দান করার ঘটনা আল্লাহ ফেকরুল্লা আলমিন সুরাবাকার কয়েকটি ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন আর অন্য অন্য সুরে আল্লাহ ফেকরুল আলম উল্লেখ করেছেন এব্রাহিম আলহিসু সাল্লাম দেখতে চাইলেন যে ওয়াইব্রাহিম এব্রাহিম আলহি সালাম বললেন যে আল্লাহ আমাকে দেখিয়ে দাও আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার মনের অধিক শান্তির জন্য মনের চাহিদা মেটানোর জন্য যে আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়ে যাবে আর মনটা আমার মুতমাইন হবে শান্ত হবে সেজন্য আল্লাহ দেখতে চাই যে কাইফা তু হিল মত তুই মৃতকে কেমন কে জীবিত কর আল্লাহাক বলেন আর ফাখু আর বা তামিনা তৈর ফাসর হন না ইলেই চারটি পাখি নাও আর সেই পাখিগুলিকে জবাই করে দাও আর তারপরে সেই পাখিগুলোকে তোমার দিকে ডাকো আল্লাহ পাখ ডাকতে বললেন সেই পাখিগুলি জীবিত হয়ে দৌড় দিয়ে ছুটে চলে আসি ইব্রাহিম আলিহিসের দিকে এইরকমই যে গাভীর ঘটনা যে গাভীর ঘটনা উল্লেখ করার কারণে আল্লাহ ফেকরুল্লা বলেছেন সেই গাভীর ঘটনা সম্পর্কে আল্লাহ আলম বলছেন যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করেছিলি আর তারপরে এই হত্যার ঘটনা দোষ এক অপর চাপাবার চেষ্টা করছিলি অল্লাহ মুখরে জুম্মা কুন্তুম তাকতুমন তোমরা লুকিয়ে রাখছিলি গোপন রাখছিলি নির্দোষীকে দোষী বানাতে চাইছিলেন এবং টুকরো নিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করো মারো রেবু হবে বাজেহা এই এইভাবে ওই মৃতকে কি করলেন জীবিত করে দিলেন মৃত জীবিত হয়ে বসে বলল যে আমার ভাতিজা ভাস্তে আমাকে হত্যা করেছে যেমন তাফসির কিতাবাড়িতে রয়েছে আল্লাহাক বলছেন যে এই যে আমি মৃতকে জীবিত করে দেখিয়ে দিলাম একটি গোস্তের টুকরো মারা হইল তার শরীরে মুসা সালামের জামানায় সত্য ঘটনা আল কোরআন উল্লেখ করেছে তাহলে এগুলি অনুভূত বিষয় যে পাকুল আলমিন পুনরুত্থান করবেন এবং মানুষকে পুনরায় জীবন দান করতে পারবেন সরে গলে যাওয়ার পরে উঠাবেন আল্লাহাক রব্ুল্লা আলমিন বলছেন এইভাবে আল্লাহাক রব্বুল্লা আলামিন। মৃতকে জীবিত করে থাকেন ওয়ুরিকুম আয়াতি এবং তার কুদরত তার নিদর্শন তার ক্ষমতার প্রভুত্বের বহিঃ প্রকাশ ঘটিয়ে থাকেন যদি পাকের তিদ একত্র প্রমাণিত হয় আল্লাহ পাকের ক্ষমতা প্রমাণিত হয় আল্লাপাকের জ্ঞান প্রমাণিত হয় অরিকুম আয়াতি তো আল্লাহ পাক রবুল্লা আলমিন পুনরুত্থান করবেন এবং সকলকে আল্লাহ পাক রব্বুল আলমীর সামনে দাঁড়াতে হবে ইয় মায়াক মুন্না সবুল আলমিন সেই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহাকুল আলমিনের সামনে মানব সকল দণ্ডায় বিশ্বজাহানের প্রতিপালকের সামনে সেই দিন আল্লাহিন বান্দা হলে যদি তার কোনো পাপ থাকে আল্লাহ ফাকরুল আলমীর স্বীকার করাবেন এবং শিকার যখন করে নেবে আর ভয় পেয়ে যাবে সৎ ছিল কিন্তু কিছু পাপ করেছে অনেক পাপ ভুলে গেছে কিন্তু যখন একটা একটা করে দেখানো হবে রেকর্ড হয়ে আছে তখন আর ঢেকে রেখেছিলাম লুকিয়ে রেখেছিলাম গোপন রেখেছিলাম কাউকে জানতে দেনি আনা আগ ফেরো আর আজকে তোমাকে আমি মার্জনা করে দিচ্ছি মাফ করে দিচ্ছি কিন্তু যারা সবসময় করতে করতেছে গোনা করতে শুধু করতে অন্যায় করতে আল্লাহ অন্যায়ের বিচার হবে আল্লাহর হকের ক্ষেত্রে হক ফ্যসালা হবে মানুষের হকের ক্ষেত্রে হকের ফেসালা হবে সেই দিন প্রত্যেকের নিজের নিজের হক প্রাপ্য পেয়ে যাবে ফালাহাতফসুন সেইয়া কারোপরে সেই সেইদিন কোন জুল মত্যাচার হবে না আর সবাইকে আশি বা বেরাশি দিন পরে রসুল সাল্লি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ইন্ত হয়েছে সাল্লি ওত্তাকুয়ান সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমাদেরকে কাছে প্রত্যাবর্তন করতে হবে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুধু তাই নয় এবং সেই দিন প্রত্যেক ব্যক্তি পৃথিবীতে কর্ম করেছে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে কহম লাইজ এবং কোন রকমের জুলম অত্যাচার করা হবে না কেউ এমন নয় যে বেশি কাজ করেছে কিন্তু কম দেওয়া হয়েছে তাও জুলুম হবে এটাও হবে না शील दिन अटल पर्यटक बेचे नसुलगन कल्ला तरद आल्ला যে তোমরা এই সফল কাম আল্লাপাক সাথে দিনের অটল থাকার যেন তৌফিক দান করেন আল্লাহাক পরকালের সম্বল আমাদেরকে যেন সংগ্রহ করার তৌফিক দান করেন আল্লাপাক আল্লাহাক রব আহ যেন আমাদের গুনা খাতা অতীতের মাফ করে দেন আল্লাহাক যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন আখেরাত সুখী করেন ওসলাম আলমুরসলীন আলহামদুলিল রবিলমিন सम्पद नीस टीक दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंगाउंट नंबर शून्य बारे इमेल कर समाधान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 कुरानब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे पीस टी बांगल्